আল্লাহ মসল্লা আলম মোহাম্মদ ও আলা আলী মোহাম্মদ কামাশল্লাহ আলা ইব্রাহীম ও আলা আলী ব্রাহিম ইনকা কাহামিদু মজিদ প্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা কাছেও দূরে আপনারা যে যেখান থেকে আমাদের সাথে রয়েছেন আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও মুবারকবাদ প্রিয় দর্শক আলহামদুলিল্লাহ আমরা ইমানদার আলহামদুলিল্লাহ আমরা প্রত্যেকেই আমাদের ইমানের দাবি পূরণ করতে গিয়ে আল্লাহ সুবহান হাত তালার আদিষ্ট সেই সৎকর্মগুলো করার প্রতিযোগিতায় প্রতিনিয়ত আমরা চেষ্টা করে যাচ্ছি আর আল্লা স্নানা এরকম ইমানদার এবং আমলদার বান্দাদের জন্য পরকালে এক মহান পুরস্কারের আয়োজন করে রেখেছেন আর তা হচ্ছে জান্নাত প্রত্যেকটি ইমানদারের জীবনে যে সমস্ত স্বপ্ন এবং সাদ আশা আকাঙ্ক্ষা এবং চাওয়া পাওয়া রয়েছে সেই সমস্ত চাওয়া পাওয়ার ভিতরে সবচেয়ে দামি চাওয়া পাওয়া সবচেয়ে বড় আকাঙ্ক্ষা হচ্ছে মৃত্যুর পরে আল্লাহ সবহান হাত তালা সেই প্রস্তুতকৃত সুখময় জান্নাত লাভ জি এই জান্নাত লাভের অসংখ্য অগণিত উপায় পথ আল্লাহ সুবাহান হুয়া তালা এবং তার প্রিয় হাবিব মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাই সাল্লাম আমাদেরকে বলে দিয়েছেন আর সেই সমস্ত পথ সেই সমস্ত উপায়ের মধ্যে অন্যতম एक उपाय हे छयता जी आल्ला नबी सल्लाह सल्लम के दीते आल्ला नबी सल्लासल्लम के समय जान्नर निश्चयता निश्चित कर दुनियाार जीवने छयटी कर्म करते छे निश्चित करते छदी सुचारूरूपे सम्पादन करते आल्ला नबी सल्लाहम बोलते हैं जान्नर जामिनदार हबान যে প্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা আজকে আমরা জানব এমন ছয়টি কর্ম সম্পর্কে যেই ছয়টি কর্ম একজন ইমানদার নরনারী সম্পাদন করতে পারলে আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম তার জান্নাতের জামিনদার হবেন তার জান্নাতের দায়িত্ব নেবেন তার জান্নাতের তিনি কফিল হবেন সুবাহান্লাহ জি প্রিয়দর্শক মুসনাদে আহমদের ভিতরে বর্ণিত একটি হাদিস আদিস বর্ণা করেছেন বিশিষ্ট সাহাবি ওবাদ সহমাদ সহমত আল্লাহ আনহু তিনি বলতেছেন আল্লাহ নবী সাল আলাই বলেছেন হ্যাঁ আমার উম্মাতের মানুষগুলো হ্যাঁ আল্লাহর গোলামেরা তোমরা যদি তোমাদের জীবনে ছয়টি কর্মকে নিশ্চিত করতে পারো ছয়টি কর্ম যদি তোমরা সুন্দরভাবে সম্পাদন করতে পারো আদমান্লা কমুল জাননা हम्मद रसुल्लाह सल तुम करके दी तुम्हत सुबह तला के सुपारिश कर जान्नर व्यवस्था कर देव आसन आज के जानब से कर्म जो छात्र सम्पादन कर ले आल्ला नबी सल्लाह सलम आपनारान्नर जामिनदार हबें आपनारान्नाते प्रवेश दायित्वरबे जी जाते वारेंटी जो सठी कर्म सम्पादन के मध्य दिए आल्लाबी सल्लाह सल्लम दिए नम्बर एक आल्ला नबी सल्लाहुआ सलमतेजा हद्दस्तुम हे अल्लाह गोलमेरा तुम्हें जख कथा बोलो तक सत्य बोलो জি সত্য সত্যবাদিতা এটা একজন ইমানদারের বৈশিষ্ট্য একজন ইমানদারের গুণ আর সত্যের বিপরীত হচ্ছে মিথ্যা যা একজন মোনাফিকের চরিত্র আল্লাহ নবী সাল্লাম বলতেছেন একজন মোনাফিকের চরিত্র হচ্ছে ইজা হাদ্দাসা কাজিবা সে যখন কথা বলে তখন মিথ্যা বলে অতএব একজন ইমানদার সে কখনো কথায় মিথ্যাবাদী হতে পারে না কারণ মিথ্যা হচ্ছে মোনাফেকের চরিত্র একজন ইমানদার সে সর্ব অবস্থায় তার কথায় কাজে তিনি হবেন সত্যবাদী এজন্যই আল্লাহ সত্যবাদীদের সাথে সাথে ব্যবসা বাণিজ্য করো সত্যবাদীদের সাথে আত্মীয়তা সম্পর্ক করো ভাবে আল্লাহ নবী সালাম বলতেছেন আল্লাহ ইনলি ই অমায়ুয়াস দকু হারকা হাত আল্লাহ নবী সালাম বলেন তোমরা সবসময় সত্য পথে কারণ সত্য মানুষকে কল্যাণের দিকে ধাবিত করে আর কল্লান মানুষকে জান্নাদের দিকে নিয়ে যায় আর একজন বান্দা সে যখন সত্যান্বেষী হয় সত্যের উপরে চলে সত্য কথা বলে তখন আল্লাহ সুবাহনতাল্লাহ ওই বান্দার নাম সিদ্দিকদের খাতায় বিপিবদ্ধ করেন সিদ্দিকদের রেজিস্টারে তার নাম আল্লাহ সুবাহান ও লিপিবদ্ধ করেন সুবাহান্লাহ নাম্বার দুই যে কর্মের নিশ্চয়তা দিলে আল্লাহ নবী সাল্লা জান্নাতের জামিন্দার হবেন তা হচ্ছে বলতেছেন হে আল্লাহর গোলামেরা। তোমরা যদি তোমাদের ওয়াদা প্রতিশ্রুতি এটাকে পূর্ণ করতে পারো তাহলে আমিনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাই তোমাদের জান্নাতের জামিনদার হব তোমাদের জান্নাতের দায়িত্ব নিব জি ওয়াদা রক্ষা করা এটা একজন ইমানদার আমলদার একজন মোত্তাকি একজন নেকরের একটি বৈশিষ্ট্য আর ওয়াদার ভঙ্গ করা ওয়াদা রক্ষা না করা এটা হচ্ছে মুনাফিকের চরিত্র যেমনটি আল্লাহ নবী সাল আলহি ওয়াসাল্লাম বলতেছেন ইদা ওয়াদা আখলাফা মুনাফিক সে তো যখন ওয়াদা করে সে ওয়াদা প্রতিশ্রুতি সে ভঙ্গ করে আর বিপরীতে ওয়াল মুফ আবে একজন ইমানদার একজন আমলদার একজন মোত্তা কি সে সময় তার ওয়াদা তার চুক্তি এগুলোকে সে রক্ষা করে নাম্বার তিন আল্লা নবী সাল্লাম বলতেছেন ওয়া আদু ইজা আন্ত হ্যাঁ আল্লাহর গোলামেরা হ্যাঁ আমার ওম্মতের মানুষগুলো তোমাদের কাছে যখন মানুষ আমানত রাখে সে আমানত তোমরা রক্ষা করার চেষ্টা করো সে আমানত তোমরা যথা নিয়মে যেভাবে তোমার কাছে আমানত রাখা হয়েছে ঠিক সেভাবে আমানতদারের কাছে ফিরিয়ে দাও জি আমানত রক্ষা করা এটা একজন মৌমিন মোত্তাকির সুন্দর একটি বৈশিষ্ট্য যার বিপরীত হচ্ছে আমানতের খেয়ানত করা যা হচ্ছে একজন মুনাফিকের চরিত্র একজন মুনাফিকের বৈশিষ্ট্য আল্লাহ নবী সাল্লিয়াম বলতেছেন যে মুনাফিক হচ্ছে ইজ তুমে না খয়া না যখন তার কাছে কোনো কিছু আমানত রাখা হয় তখন সে আমানতের খেয়ানত করে যে প্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা আমাদের দেহটা এবং আমাদের এই বডিতে যতগুলো অঙ্গ রয়েছে সবগুলোই হচ্ছে আল্লাহর পক্ষ থেকে আমাদের কাছে আমানত আল্লাহ সহ তারা যে উদ্দেশ্য আপনাকে আমাকে এনে আমার দিয়েছেন সেই উদ্দেশ্যে এই আমানতগুলোকে ব্যবহার করা যেভাবে আমাদেরকে আমানত রক্ষা করতে বলেছেন সেভাবে এ আমানতদের হেফাজত করা এটা হচ্ছে সবচেয়ে বড় আমানতদারি এছাড়া তো দুনিয়াবি বিভিন্ন বিষয়ে আমাদের কাছে অনেকেই কথা আমানত রাখে অর্থকরী আমানত রাখে বিভিন্ন দামি মূল্যবান জিনিস আমানত রাখে আমরা যদি এই জিনিসগুলো যথাযথভাবে এই জিনিসগুলোর আমানত আমরা রক্ষা করতে পারি আল্লাহনবী সাল্লাই সাল্লাম ওয়াদা করেছেন যে তিনি আপনার আমার জান্নাতের জামিনদার হবেন জান্নাতের দায়িত্ব নেবেন নাম্বার চার প্রিয়দর্শক শ্রোতা ভাইবোনেরা আল্লাহ নবী সাল্লাই সাল্লাম চতুর্থ যে কর্মটি নিশ্চিত করলে আমাদের জান্নাতের জামিনদার হবেন তা হচ্ছে তিনি বলতেছেন ওয়াহফাজু ফুরো জাকুম হ্যাঁ আমার ওম্মাতের মানুষগুলো হেল্লার গোলামেরা তোমরা যদি তোমাদের যৌনাঙ্গকে হেফাজত করতে পারো যৌনাঙ্গকে রক্ষা করতে পারো যৌনাঙ্গকে যদি হারাম কাজে ব্যবহার থেকে মুক্ত রাখতে পারো তাহলে তোমাদের জন্য আমি মোহাম্মদ রসুল্লাহ সাল্লা আলিয়া সাল্লাম জান্নাতের জামিনদার হব যৌনাঙ্গ রক্ষা এটি একজন ইমানদারের বৈশিষ্ট্য আল্লাহ সুবাহন হাতালা বলতেছেন ওল্লাদিহম লিফুরুজিহিম হাফিজুন ইমানদার তো হচ্ছে সে যে তার যৌনাঙ্গকে হেফাজত করে ঠিক একইভাবে আল্লাহ সোবাহান্নরের ভিতরে বলতেছেন কুল আবু সারহিম ওয়াফাজু ফুরুজাহ আপনি ইমানদারদেরকে বলে দিন তারা যেন তাদের লজ্জাস্থানকে হেফাজত করে তাদের যৌনাঙ্গকে হারাম কাজে ব্যবহার না করে আল্লা সোহানার নির্দেশও বটে ইমানদারদের যেমন গুণ একই সাথে আল্লাহ সবাহনাতালার নির্দেশ যে আমরা আমাদের যৌনাঙ্গকে হারাম কোনো পথে ব্যবহার করব না এটা যদি আমরা নিশ্চিত করতে পারি আল্লাহ নবী সাল্লাহ আলহিহাসাল্লাম অন্নবর্ণনার ভিতরেও বলেছেন মাই মানুলি মা বাইনালি হিয় হ মা বাইনালিজলাই হ্যা লাহুল জান্না যে মানুষটি তার দুই চোয়ালের মধ্যবর্তী জিনিসকে হেফাজত করল এবং দুই পায়ের মধ্যবর্তী যৌনাঙ্গকে যে হেফাজত করল নিশ্চয়তা দিলে আপনার আমার জান্নাতের জামিনদার হবেন তা হচ্ছে অভুদ্ আবু সরাক তিনি বলতেছেন হ্যাঁ আমার উম্মাদের মানুষগুলো হে আল্লাহর গোলামেরা তোমরা যদি তোমাদের চক্ষুগুলোকে সংরক্ষণ করতে পারো চক্ষুগুলোকে হারাম থেকে মুক্ত রাখতে পারো চোখগুলোকে যদি তোমরা নিয়ন্ত্রণ করতে পারো যেমনটি আল্লাহ সোবাহান হুয়া তালা নির্দেশ করেছেন আল্লাহ সোহান তালা যেমন বলেছেন কুল্লিল আবুস আরিম আপনি ইমানদারদেরকে বলে দিন তারা যেন তাদের চোখগুলোকে নিয়ন্ত্রণ করে চোখগুলোকে নিম্নগামী করে রাখে চোখ দিয়ে যেন হারাম কোন কুশুর দিকে দৃষ্টি না দেয় যে প্রিয় দর্শক শ্রোতা ভাইবোনেরা আমরা যদি আমাদের চোখগুলোকে নিয়ন্ত্রণ করতে পারি তাহলে আজকের এই দুনিয়ার অসংখ্য ফেতনা থেকে আমরা বাঁচতে পারবো। একটা মানুষ তার যৌনাঙ্গের অবৈধ ব্যবহার ঠিক তখনই করে যখন সে তার চোখের অসাদ ব্যবহার করে চোখকে যখন সে যথেচ্ছা ব্যবহার করে চোখ দিয়ে যখন হারাম দৃষ্টি সে দেয় তখন এই চোখ তার দুশ্চিন্তা বাড়িয়ে দেয় আর তার দুশ্চিন্তা এটা তার লজ্জাস্থানের মাধ্যমে বাস্তবায়িত হয় জি আল্লাহ নবী সাল্লাহ আলাই সাল্লাম বলেছেন পঞ্চম যে কর্ম আমরা নিশ্চিত করলে তিনি জান্নাতের জামিনদার হবেন তা হচ্ছে আমাদেরকে আল্লাহ সোহানওয়ালার দেওয়া এই গুরুত্বপূর্ণ একটি ন্যামাত দৃষ্টিশক্তি এই দৃষ্টিশক্তিকে আমাদেরকে সব সময় হারাম থেকে মুক্ত রাখতে হবে হারামের দিকে দৃষ্টি দেওয়া থেকে আমাদের দৃষ্টিগুলোকে পবিত্র রাখতে হবে এটা যদি আমরা করতে পারি আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম আপনারা আমার জান্নাতের জামিনদার হবেন নম্বর ছয় প্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা ষষ্ঠ যে কর্মটি করলে আল্লাহ নবী সাল্লহ আসাল্লাম আপনারা আমার জান্নাতের জামিনদার হবেন ষষ্ঠ যে কর্মের নিশ্চয়তা দিতে পারলে আল্লাহ নবী সাল্লাম আপনারা আমার জান্নাতের দায়িত্বভার নেবেন তা হচ্ছে অকুফু আইতিয়াকুম আমরা যদি আমাদের হাতগুলোকে মানুষকে কষ্ট দেওয়া থেকে মানুষের উপর অত্যাচার অবিচার নিপীড়ন করা থেকে মানুষের সাথে দুর্ব্যবহার করা থেকে বিরত রাখতে পারি তাহলে আল্লাহ নবী সাল্লা সাল্লাম আপনারা আমার জন্য জান্নাতের জামিনদার হবেন যে প্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা হাত আমাদের মানব দেহের গুরুত্বপূর্ণ দুটি অঙ্গ একজন মানুষ প্রকৃত মুসলিম হতে হলে হাত নিয়ন্ত্রণের বিকল্প কিছু নেই কারণ আল্লাহ নবী সাল্লি ওয়া সাল্লাম তিনি বলেছেন আল মুসলিমান সালিম আল মুসলিমা মিল্লিসানি ওয়াদি প্রকৃত মুসলিম হচ্ছে তো ওই ব্যক্তি যেই মুসলিমের মুখ এবং হাতের অনিষ্ট থেকে তার মুসলিম ভাই এবং বোনেরা নিরাপদ আজকে আমরা সমাজের দিকে তাকালে দেখব যে অধিকাংশ মুসলিমের মুখের অনিষ্ট এবং হাতের অনিষ্ট থেকে মুসলিম ভাই বোনেরা নিরাপদ নাই তাহলে কি করে আমরা মুসলিম দাবি করতে পারি এরপরে কি করেই বা আমরা আল্লাহ নবী সাল্লু আলিয়াল্লাম যে জান্নাতের জামিনদার হলেন সেই জামিনদারিত্বের আমরা আশা করতে পারি যে প্রিয় ভাই ও বোনেরা আসুন छटी कर्म निश्चयता दी आल्लाबी सल्लाह अलिस्ल्लम वारेंटी नहीं आल्ला नबी सल्लाह अलहसल्लम दायित्ववार नीबें से निश्चयता प्रिय दर्शक श्रोता भाई बोनारा आबादी छटी कर्म निश्चयता दी आल्ला नबी सल्लाम आपनारान्नर जामिनदार हबें आपना के जान्नर निश्चयता दीबें जाना दायित्ववार ने नम्बर एक উস্তুকু ইজাহাদ দাস্তুম যখন তোমরা কথা বলবে তখন তোমরা সত্য বলবে নাম্বার দুই ওয়া ও ভু ইজা যখন তোমরা ওয়াদা প্রতিশ্রুতি দিবে তখন সে ওয়াদা প্রতিশ্রুতি পূর্ণ করবে নাম্বার তিন ওয়া আদদু ইজা ও যখন তোমাদের কাছে আমানত রাখা হবে সে আমানত তোমরা যথাযথভাবে ফিরিয়ে দিবে। নাম্বার চার ওয়াহফাজু ফুরু জাকুম তোমরা তোমাদের যৌনাঙ্গকে হারাম পথে ব্যবহার থেকে মুক্ত রাখবে যৌনাঙ্গকে হেফাজত করবে নাম্বার পাঁচ অগদ্য অবসরকম তোমরা তোমাদের দৃষ্টিকে অবনত রাখবে তোমরা তোমাদের দৃষ্টিগুলোকে হারাম থেকে হেফাজত করবে হারাম থেকে বিরত রাখবে নাম্বার ছয় অকুফু আই দিয়াকম তোমরা তোমাদের হাতগুলোকে মানুষের প্রতি অবিচার অনিষ্ট জুলুম দুর্ব্যবহার করার থেকে বিরত রাখবে যে প্রিয় দর্শক শ্রোতা ভাইবানেরা আসুন আল্লাহ সুহান হাত তালার কাছে আমরা ए छयटी कर्म निश्चित कर तौफिक कामना करी आल्ला सोहन जाना प्रत्येक के छिटी कर्म सुंदर भाव सुचारुरूपे सम्पादन करार तौफिक दान करें जाते जान जामदार हन प्रियनबी मुहम्मद रसूल्लाह सल्लाह अलहीसल्लम जाते आल्ला नबी सल्लाह अलहीसल्लाम के जान्नर निश्चयता पे पर जान निश्चयता नीते وآخر ذهونا عن الحمد لله رب العالمين وصلى الله وسلم على نبينا محمد ونحمل هم هدي الجاليات بآيات الكتاب البينات بها كم أبصروا سبل النجاة فضجوا بالشهادة ناطفينا طاب الجو بشهادتنا